চমৎকার পরিবেশনা তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা ক্ষমা পৃথিবীতে। এই পৃথিবীতে বেঁচে আছি তোমার ভালোবাসায় এই পৃথিবীতে এই পৃথিবীতে বেঁচে আছি তোমার ভালোবাসায় এই পৃথিবীতে বেঁচে আছি তোমার ভালোবাসায় জীবন গড়তে কোরন হাদিস দিলে মোদের তোরে তবু তো মরনা ফোরমানে করছে জীবন ভরে জীবন গোড়তে হাদিস দিলে মোদের তোরে তবু তো মরনা ফোরমানি করছে জীবন ভরে জীবন গোড়তে কোররন দিলে মোদের তোরে तो मरना परमा कर जीवन भोरे आम्यध में पापी बंदा तो मरदया चाई आम्यध में पापी बंदा तो मरदया चाई आम्यध में पापी बंदा तो मरदया चाय তোমার দয়া প্রভু তোমার দয়া প্রভু তোমার দয়া প্রভু মুক্তি কোথাও না এই পৃথিবীতে এই পৃথিবীতে বেচে আছি তোমার ভালোবাসা এই পৃথিবীতে বেচে আছি তোমার ভালোবাসা তোমার কাছে বেঁচে আছি তোমার ভালোবাসা এই জগতে হাজার পাপে ডোবে যে আছি তাই তো সদা রইতে চাই মন তোমার কাচা কা এই হাজার পাপে আছি তোমার কাছা কাছি তুমি যদি না যদি না কোথায়। তুমি যদি না করো ক্ষমা যাব যে কোথায় রহম কর রহম রহিম রহম কর আকুতি জানাই এই পৃথিবীতে এই পৃথিবীতে বেঁচে আছি তোমার ভালোবাসায় এই পৃথিবীতে বেঁচে আছি তোমার ভালোবাসায় তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা ক্ষমা করো আমায় এই পৃথিবীতে এই পৃথিবীতে বেচে আছে তোমার ভালোবাসায় এই পৃথিবীতে বেঁচে আছে তোমার ভালোবাসায় তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা ক্ষমা করো আমায় এই পৃথিবীতে এই পৃথিবীতে বেঁচে আছি তোমার ভালোবাসায় এই পৃথিবীতে বেঁচে আছি তোমার ভালোবাসায় এই পৃথিবীতে বেঁচে আছি তোমার ভালোবাসায় এই পৃথিবীতে বেঁচে আছি তোমার ভালোবাসাই